বষাহ অন্যদ না বহু ফিল্লি মিনশি তো নিজে বিসমিল্লি রহমানি বাংলার দূরের কাছের পৃথিবীর বিভিন্ন অবস্থানে অবস্থানরত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমার ধারাবাহিক আলোচনা ইনসানে কামেল এর চতুর্থ পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম ইনসানে কামেলের কি কি গুণ থাকা আবশ্যক আমরা তিনটি হকের ব্যাপারে আপনাদেরকে অবগত করেছিলাম হক নাফস নিজের আত্মার হক হকুল ইবাদ বন্দার হক হকুল্লাহ আল্লাহর হক আল্লাহ সুবাহন আহতালার হক আদা করতে গেলে আল্লাহকে রব বলে মেনে নিতে হবে এটাই হচ্ছে এক নম্বর শর্ত রব মানতে হবে একমাত্র আল্লাহ সুবাহ আর আমাদের পরিচয় হবে আমরা আল্লাহর বান্দা আল্লাহ দাস আল্লাহ সুবাহন আহতার গোলাম বলছিলাম এই যে সুরা ফুরকানের তেষট্টি থেকে চুয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত এই বারোটি আয়াতে আল্লাহ সুবাহন আহতালা যে তেরোটি গুণের কথা উল্লেখ করেছেন এ তেরোটি গুণ নিজের মধ্যে প্রতিষ্ঠা করার মাধ্যমে এ তেরোটি গুণে নিজেকে গুণান্বিত করার মাধ্যমে একজন মানুষ ইনসানে কামেল বা পুরঙ্গম মানুষ হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারে আল্লাহ সুবাহনতালার এই বিধান আল কুরআন এটার কাছে আত্মনিবেদন করে এটাকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে একজন মুসলিম তথা একজন মানুষ সর্বপ্রথম তার যে পরিচয়টা দান করবে সে হলো পাকের বান্ধা আল্লাহর গোলাম আল্লাহ সুবাহাল্লা বলছেন প্রথমেই তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন তারাই আল্লাহ বান্দা এখানে প্রথম গুণটি পরিলক্ষিত হয় যদিও অনেক মুফাসরিন এই প্রথম গুণটা হাওনা এখান থেকে শুরু করেছেন কিন্তু কোন কোনো আলেমে দিন বোঝাতে চেয়েছেন যে এখানে প্রথম গুণটি হওয়া দরকার এবাদুর রহমান আল্লাহ আল্লাহের বান্দা আল্লাহ হচ্ছেন আল্লাহ আর বান্দা হচ্ছে বান্দা এই যে পরিচয়টুকু এই পরিচয়টা আল্লাহ আর বান্দার মাঝখানের এই ব্যবধান চূড়ান্ত করেন খালেক তিনি স্রষ্টা আর মখলুক বান্দা হচ্ছে সৃষ্টি খালেক মকলুকের পরিচয় এখানে পরিদৃষ্ট হয় আল্লাহ এবং সাক্ষ্য আমরা যখন দান করি তখন আমরা বলে থাকি কালেমা উচ্চারণ করতে গিয়ে আমরা কি পাঠ করেছি একটু লক্ষ্য করুন আশাহাদু আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনলাহ নেই ইকৃত ইচ্ছেন আমরা আরো সাক্ষ্য প্রদান করছি এই মর্মে যে মুহম্মদ সাল্লাহ আলি সাল্লাম আবদুহু তার বান্দা এবং তার রসুল দেখেন নবী মোহাম্মদ সাল্লি আসালামের মতো মানুষকে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বে তিনি আল্লাহর বান্দা একথাটা স্বীকৃতি আগে দিচ্ছি কারণ কোনো বান্দাহার জন্য আল্লাহকে রব মেনে নিয়ে নিজেকে বান্দা পরিচয় দেওয়ার মধ্যেই কৃতিত্ব রয়েছে এর মধ্যেই রয়েছে জশ এর মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা যে সমস্ত তাদেরকে বান্দা হিসাবে উল্লেখ করেছেন আল্লাহর বান্দা এই উল্লেখটাই মানুষের জন্য সবচেয়ে গৌরব উজ্জ্বল পরিচয় দেখুন আলাই সালাম সম্পর্কে আল্লাহ সুবহান সেই বংশধর যাদেরকে আমি নু আলাই সালামের সাথে কিস্তিতে উঠিয়েছিলাম নৌকায় চড়িয়েছিলাম তাদের কথা স্মরণ করতে গিয়ে আল্লাহ নু সালামের পরিচয় দিয়ে বলছেন নিশ্চয় নূ আলী ইসলাম ছিলেন আল্লাহ ফাঁকের এমন একজন বান্দা যিনি কৃতজ্ঞ বান্দা শকুর এত বড় একজন পেগম্বারকে আল্লাহ সুবাহ পরিচয় দিচ্ছেন আবদান তিনি ছিলেন আল্লাহর শুকুর বান্দা এরপরে আমরা দেখতে পাই হজরত জাকারিয়া তসলিমের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন জাকারিয়া। এটা তোমার প্রতিপালকের রহমতের বর্ণনা যেখানে তিনি বলেছেন তার প্রিয় বান্দা জাকারিয়া তার বেলায় আমরা দেখতে পাই আল্লাহ বলছেন স্মরণ করুন আমার সেই সমস্ত বান্দাদের কথা যার মধ্যে রয়েছে ইব্রাহিম আলিম ইসাহাক আলাম ইয়াকুব আলাইলাম সকলকে আল্লাহ বান্দা হিসাবে উল্লেখ করে তাদেরকে গৌরব মন্ডিত করেছেন কোন নবী যত বড় নবী হোক না কেন আগেই তার পরিচয় হচ্ছে তিনি আল্লাহর বান্দা তারপরে তিনি নবী তারপরে অন্য কেউ সুতরাং ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হলে সর্বপ্রথম যে গুণটি অর্জন করতে হবে সেটা হচ্ছে আল্লাহর বান্ধা হিসাবে আগে নিজেকে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হবে আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তা না হলে ইনসানে কামেল হওয়া যাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সালাহ আলী আসসালাম সালাত আদাই করতেন রাত্রি জেগে জেগে সমস্ত রাত্রি তিনি সালাত নাটুকু সময় করতেন আবিন অর্ধেক কিংবা রাত্রির এক তৃতীয় অংশ এভাবেই তিনি সালাত আদায় করতেন বাকি অংশ বিশ্রাম নিতেন ঘুমাতেন তার ভিতরে তিনি এত দীর্ঘ কাত পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পদযুগাল ফুলে গেল সেখান থেকে পা ফেটে রস বের হয়ে যাওয়ার উপক্রম দিয়েছেন। আপনি এত অধিক রাত্রি জাগরণ করেন এত অধিক লম্বা লম্বা ক্রাঁত পড়ে আপনি কেনাই করেন দীর্ঘ আম করার ফলে আপনার পায়ে রস দাঁড়িয়ে গিয়েছে এখান থেকে আগের গুণা পিছনের গুণা সব মাফ করে দিয়েছেন করিম সাল্লাহ আলি হাসাল্লাম বললেন আফালা কোনুর সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এ পর্যায়ে আমরা সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি পরে আবার আলোচনা ধারাবাহিক দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে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 स्वास्थ्य और अवसर यह ब्यापार अंश मानूष अवहेला सप्तम खंड मन गण हाथी संख्या छह चारश बारो द्रव्यत प्रत्येक खेलाते अपछंद क्या नष्ट करतेमान देखु निषिद्धल परवर्ती अनुष्ठान पिसा এই বিষয় ভিত্তিক আলোচনার চতুর্থ পর্বে বিরতির আগে আমরা আপনাদেরকে বলছিলাম নবী করিম সালামের আব্দ হওয়ার যে গৌরব সেই গৌরবের কথা তিনি আল্লাহা বলছেন আল্লাহ আপনার আল্লাহ আমার আগের গুনা পিছনের গুনা মাফ করে দিয়েছেন ঠিক কিন্তু আমি কি আল্লাহ শকর গুজার বান্দা হব না আমি কি আল্লাহের শকুর বান্দা হব না তাহলে কি বুঝলেন নবী মাম শকর গুজার বান্দা হতে চান উল্লেখ করেছিলেন শকুর গুজার বন্দা হু জিয়া জিয়া ছিলেন আল্লাহ ইব্রাহিম ইসহাকিমসাল তসলিম তারা সকলেই আল্লাহ ছিলেন এই বান্দা পরিচয় হয়েছেন আল্লাহ তাহলে আমাকে এই পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন আমাকে নবুয়াদ দান করেছেন এটা আল্লাহের রহমাত এটা আল্লাহ ফের বড় নিয়াম আল্লাহ বলছেন যদি দান করব দেখেন সাল আলী নিয়ম প্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে তাই তিনি আল্লাহ বান্দা হওয়ার জন্য আকুলি বিকুলি করছেন তিনি সালাদ দীর্ঘ সময় ধরে আদায় করছেন আনহু বলছেন একদিন যে রাসমুলের পাশে আমি এই রাতের সালাতে একদিন দাঁড়িয়ে গেলাম আবদুল্লা বিন জুবায়ের রাদি আল্লাহ তালাহ আনহু বলছেন আমি রাসমুলের পাশে একদিন রাতের সালাতে দাঁড়িয়ে গেলাম আমি নবিজির পাশে দাঁড়িয়ে এমন একটা বিপদে পড়ে গেলাম হে সুধুমণ্ডলী যদি সালাত একটি সুন্দর কাজ না হতো রাঁচুলের পাশ থেকে সালাত থেকে বের হয়ে আসা অধিক মন্দ কাজ বলে আমার কাছে বিবেচিত না হতো তাহলে আমি নবীজির পাশ থেকে বেরিয়ে আসতাম আমি সালাতে দাঁড়াতাম না কিন্তু নবীর পাশ থেকে আমি বেরিয়ে যাব আমি সালাত থেকে বিরত হব। এটা আমার কাছে খুবই অপছন্দ ছিল একটার পর একটা ছোরা পাঠ করতে করতে তিনি যখন শেষ করলেন তখন তিনি রুকু করলেন আমি আর না। আমার আমার মনে হচ্ছিল সমস্ত দেহ অসল হয়ে আসছে সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে আসছে আমি না হয় ছালার থেকে বেরিয়ে গিয়ে আবার শুয়ে পড়ি এরকম একটা ধারণা আমার মনের ভিতরে বারবার উকি মেরে যাচ্ছিল কিন্তু আমি সালাত থেকে বিরা সুপ্রিয় ব্যাপারে কত দীর্ঘ সিজদা, ক্যাম করু তিনি করেছেন যেখানে তার পদযুগাল ফুলে গেছে তার পা ফুলে গিয়ে রস বেরোবার উপক্রম হয়েছে তার অবস্থাটা কেমন ছিল তার বৈশিষ্ট্য তারপরেও তিনি কি করলেন তিনি সালাত আদায়ে এত কঠিন সাধনা করলেন তিনি বললেন লক্ষ্য করে ইন্িল আমি আল্লাহর এবাদাত বন্দি করার ব্যাপারে তোমাদের সবার চাইতে আর পারি করার ব্যাপারে আল্লাহ আমি বেশি করি তিনি বললেন তাহলে প্রমাণিত হয় যে ইবাদুর রহমান যারা রহমানের বান্দা হবেন তাদের প্রথম বৈশিষ্ট্য প্রধানতম বৈশিষ্ট্য হবে তারা আল্লাহর আব বান্দা এটাই হবে তাদের পরিচয় তাদের সয়নে স্বপ্ন আল্লাহকে খুশি করা আল্লাহ রব একথাটা তাদের হৃদয়ে জাগ্রত থাকবে তারা সার্বিক অবস্থায় আল্লাহর প্রভুত্বকে মেনে নেবে। আল্লাহর দাস হিসাবে নিজের দীনতা নিজের হীনতা প্রকাশ করবেন এবং আল্লাহ সুবাহার জন্য এবাদাত বন্দেগিকে খালেজ করে করবেন আল্লাহ সুহান ব্যতীত অন্য কারো কাছে তারা আত্মসমর্পণ করবে না মাথা নত করবে না অন্য কারোর তারা মশগুল হবে না হতে হবে আল্লাহ কথাটাই শিক্ষা দেয় মোহাম্মদ রসুল্লাহাল যে তাওহিদের দাওয়াত পৃথিবীর মাটিতে পেশ করেছিলেন তার মৌলিক শিক্ষা ছিল এটাই যে মানুষ হবে আল্লাহর বান্দা। আর আল্লাহ হচ্ছেন বান্দার প্রতি পালক স্রষ্টা আর সৃষ্টির মাঝখানে এই বিশাল ব্যবধান রয়েছে সৃষ্টি আর স্রষ্টা কোনোদিন তাকে মাটির দ্বারা তৈরি করেছে নিজের হাত দিয়ে গড়েছে এ কথাটা কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে ফিরে নবী মোহাম্মদ রসিউল্লাহ সাল্লু আলি আসাল্লাম তাই একাগ্র চিত্তে আল্লা কবুল করে নিলেন এবং আল্লাহ হয়ে গেলেন আল্লাহকে একমাত্র রব হিসাবে স্বীকৃতি দান করো ইলাহ হিসাবে তার কোন জুড়ি নেই প্রকৃতি ইলাহ কেউ নেই তিনি একমাত্র এই কনসেপশনটা এই বিশ্বাস এই ধারণাটা যখন কোন মোমেন হৃদয়ের ভিতরে ঘনীভূত হবে যেমনটি নবীর মধ্যে হয়েছিল তখনই ওই মোমেন আল্লাহ সুবাহনাহতালার বান্দা হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করবেন আল্লাহ সুবাহ আহতালার আব্দ হিসাবে স্বীকৃতি লাভ করবেন যেমনটি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম লাভ করেছিলেন সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা रीब क्यों शिक्षक क्यों छात्र क्यों पिता क्यों पुत्र ए भाव सम्पर्कगत भाव पदवीगत भावेंट पार्थक्य सूचित है विशाल समाज व्यवस्था কিন্তু এইখানে আমির ফকিরের কোন তারতম্য নেই সবাই সমান আল্লাহের আব এই জন্যই একজন আরবি কবি বলছেন মানুষ সৃষ্টিগত ভাবে আদম আলাই সন্তান এই হিসাবে সমান সবাই সমান আবু হুম আদম তাদের আদি পিতা হচ্ছে আদম আলাই खोलारिकारी कमार अथवा चर्मकार जे जहा हौ मुसलिम की ना एक चाह मु तुम्हें भाई কোন তার আল্লাফাকের বান্দা হিসাবে সকলেই সমান্ধা হিসাবে দেখব বিশ্ব বরে্য রাসুল সর্বশেষ চূড়ান্ত রাসুল হবার পরেও দেখেন তিনি এখানে কোনো গর্ব করলেন না তিনি নিজের জন্য স্পেশাল সুযোগ পেয়েছিলেন এবাদাত করলেও চলবে আবার ঘুমিয়ে গেলেও চলবে তিনি গেছেন। তার মত করতে পারেনি আর কেমন দিবস পর্যন্ত নবীকে টপকিয়ে কেউ যেতে পারবে না কারণ সকলেই আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু রাসুলের কোনো সীমাবদ্ধতা ছিল না নবী নিজেই বলছেন তোমাদের ভিতরে বাদাত বন্দীকি করার সুপ্রিম পাওয়ার আমার মধ্যে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে আর আমি সবচেয়েতে আল্লাহকে বেশি ভয় করি সেই নবী কি করলেন আল্লাহর আব্দার জন্য আল্লাহর বান্ধা হওয়ার জন্য তিনি রাত দিন সাধনা করছেন সালাতে শ্যামে জাকাতে দোয়াতে মোনাজাতে তারপরে প্রত্যেকটি দানে প্রত্যেকটি বাদাত বন্দীকিতে আর উদ্দেশ্য হচ্ছে আমি হব আল্লাহর বান্দা আর আল্লাহ হবেন আমার খালিক আল্লাহ হচ্ছেন আমার মালিক আল্লাহ হচ্ছেন আমার রব আল্লাহ হচ্ছেন আমার প্রভু সুতরাং বলছিলাম যে এই যে গুণটি ইনসানে কামেলের প্রথম গুণটি সুরা ফুরকানের যে মানুষকে হতে হবে আব আর আল্লাহ হচ্ছেন খালিক বা হচ্ছেন রব প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা চতুর্থ পর্বের এখানেই পরিসমাপ্তি ঘটাতে চাচ্ছি আমরা এর পর্বে পঞ্চম পর্বে দুই নম্বর গুণের দিকে যাব এই চতুর্থ পর্বের আলোচনা যারা শুনলেন পঞ্চম পর্বের আলোচনা শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা এ পর্বের এখানে ইতি টানছি কৌলি হায়দা তফরুল্লাহ মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ घटनाद राजत्व दिल्ञान दिले मनोनी मेरे कुरान सन्ना जो मेरे ना उद्देश्य কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रे सात पुनः सम्प्रचार सकाल टीवी नशे पीजीएल असंतुष्टि জানবো মানুষ তো আদম সন্তান বিন আব্বাস মুজফার বিনসিম আক্রমুজাম বিন আব্দ সালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের छोट बड़ पर, पाप बनेकल्याण